আবু ইসাক রহমতুল্লা আলহী হতে বর্ণিত আবদুল্লাহ ইবনু ইয়াজিদ্দ আনসারির রাজিল্লাহ তু বের হলেন এবং বারা ইবনু আজিব ও জায়দ ইবনু আকরম রাজিল্লাহ তু ও তার সঙ্গে বের হলেন তিনি মেম্বার ছাড়াই পায়ের উপর দাঁড়িয়ে তাদের সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করলেন অতপর ইস্তিকফার করে আজান ও ইকামত ব্যতীত সশব্দে কিরাত পরে দোর আকাত সালাদায় করেন রাবি আবু ইস্তাক রহমতুল্লা আলহী বলেন আবদুল্লাহ ইবনু ইয়াজুদ আনসারির রাজিল্হতু আল্লাহ নবী সাল্লা সাল্লামকে দেখেছেন